تَعْتِقَابُ الْحِينَةِ شَتْمُ مُحَمَّدٍ تَرَلَّهُ مِنْ كُلِّ أَفَاكٍ رَضِي فَسَلِ الْفَرَنْسَا يَا هِنُودُ فَإِنَّنَا أَسْيَافُ خَيْرِ خَلْقٍ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْإِفْلَامِينَ حَسْبَنَا এর অর্থ আল্লাহ তালাই ভালো জানে এর কিছু অংশ এমন রয়েছে যে এর অর্থ বুঝতেও আমরা অক্ষম অর্থ আমরা বুঝতে কি নয় সক্ষম এই আলিফলাম মিম এই হরফগুলো সেই বিষয়ের অন্তর্ভুক্ত এগুলোর ইমান নিয়ে আসা কি অর্থ এটা আল্লাহ তালা কী করে ভালো জানে এই কোরআনের থেকে ফায়দা নেয়ার জন্য উপকৃত হওয়ার জন্য যে বিষয়টা সর্বাগ্রে অপরিহার্য যে নিজেকে অজ্ঞ হিসাবে ধরে নেয় যে আমি আসলেই কিছু জানি না নিজের ভিতরটাকে এই একটা পরিচ্ছন্নতা নিয়ে আসা তাহলে কোরআনের যে বক্তব্যগুলো এটা তার ভিতরে কী করবে বসবে বেশি পন্ডিতি নিয়ে যারা আসে আসলে এখান থেকে কিছু কি করতে পারে না কোরআনের সেই চিরসত্ব বক্তব্যের সামনে আমাদের নিজের অভিজ্ঞতা লব্ধ নিজেদের দেখা নিজেদের এই পণ্ডিতিগুলো আসলে এগুলোর কোনো মূল্য আছে এর দ্বারা উপকৃত হতে হলে আসলে সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি আসলেই কিছু কি করি না জানি তারপরে বক্তব্যটাকে সেভাবে গ্রহণ করে নিজের মধ্যে যে আল্লাহ তালা চিরসত্ব বিষয়ে আমাদেরকে দান করতেছেন এখানে দেখেন মানুষের একটা অজ্ঞতা অজ্ঞতার অপুন করছেন আল্লাহ তালা একটা অজ্ঞতাকেই অজ্ঞতার নিরসন করছেন যে মানুষের একটা অজ্ঞতা একটা ভুল ধারণা সেটা হলো কি যে এমনি এমনি পার পেয়ে যাবে আল্লাহ তালা বড়ো দয়াশীল আল্লাহর রহমত অনেক বেশি একজন সন্তানকে তার মা আগুনে ফেলতে পারবে সুতরাং আল্লাহ আমাদেরকে কি করে আগুনে নিক্ষেপ করবে আল্লাহতালা যেমন দয়াশীল আল্লাহ তালা যেমন ইনসাফ আল্লাতালা এমন তার গুসা এবং খুব এটাও রয়েছে তিনি প্রতিশোধ গ্রহণ করেন অপরাধীদেরকে শাস্তি দান করি সেটা আল্লাহ তালার ওয়াদা রয়েছে তার ওয়াদার মধ্যে তিনি সত্যবাদ এই ঢুকার মধ্যে অনেক লোক পড়ে আসে হাসি বান্না সুতরাকুয় লোকেরা এটা মনে করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এই কথা বলার পর যে আমরা ইমানেছি যথেষ্ট আমরা ইমানদার ইমানেছি আল্লাহকে তো আমরা মানি এতটুকু বললেই পার পেয়ে যাবে অহম লাইফ কানুন আর তাদেরকে ফিটনাই ফেলা হবে না পরীক্ষায় ফেলা হবে না তাদেরকে পরীক্ষা করা হবে না পরীক্ষা ছাড়া শুধু মুখের জমা খরচ দিয়ে তাদেরকে ছাড় দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না চূড়ান্ত কথা নিজেদের অজ্ঞতার পর নিজেদের ভুল ধারণার পর আল্লাহ তালা যে সঠিক বক্তব্য দিচ্ছেন সেটা হলো কি কবলিহীন পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষায় ফেলেছি পরীক্ষা করেছি আলাইয়া আলমালীনা সদাকু ওলাইয়া আলম্নাল কাজিবীন নিশ্চয়ই আল্লাহ তালা প্রকাশ্যে জেনে নিবেন কে সত্য কথা বলেছে আর কে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত অবশ্যই জেনে নিবেন জেনে নিবেন বলতে আল্লাহ তাল্লা পূর্ব থেকে জানেন না কিছু কে আমান্না বলার ব্যাপারে সত্যবাদী কে আমান্না বলার ব্যাপারে কি নয় সত্যবাদী নয় তা আল্লাহ কি আগ থেকে জানেন তাহলে আল্লাহ পাক বলতেছে নিশ্চয়ই আমি জেনে নেব কে ইমানেছি এ কথা বলার মধ্যে সত্যবাদী আর কে এই কথা বলার মধ্যে কি মিথ্যাবাদীদের জানা জানা বাস্তবে প্রকাশের মাধ্যমে বাস্তবে প্রতিষ্ঠিত করে অস্তিত্বে এনে সবার সামনে বিষয়টাকে উন্মুক্ত করে দিয়ে জানা আল্লাহ জানেন তার এই অবস্থাটা কিন্তু সেদে এই অবস্থাটাকে মানে ইমান পরিপন্থী অবস্থাটাকে ধারণ করে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে সবার কাছে এটা প্রকাশিত আল্লাহ তালা কি এই কথাটা তার ব্যাপারে জানেন যে সে প্রকাশিত হয়ে পড়েছে সবার কাছে যে ইমান পরিপন্থী তার কাজ তার মধ্যে আছে এটা কি তার ব্যাপারে জানা হয়েছে এটা জানা হবে কখন যখন এটা প্রকাশিত হবে সবার কাছে প্রকাশিত হবে যে সে ইমান পরিপন্থী কাজের মধ্যে কি লিপ্ত ইমানের দাবিয়া আদায় কি নয় সচেষ্ট নয় তখন সবাই বুঝবে কি সে আল্লাহ বাস্তবে মুসাহ নতুবা গাইবি জানা তো আল্লাহ কি করেন আগে থেকেই জানেন অস্তিত্বে আসার পর যে জানাটা এই জানাটা আল্লাহ কি করবেন জেনে নিয়ে আসবো যে কে সত্য আমার না আমার বলার ব্যাপারে সত্যবাদী আর আমার না বলার ক্ষেত্রে কে মিথ্যা এখন আমরা আমরা তো দাবি করি যে আমরা ইমান এনেছি আমরা মুক্তি চাই জান্নাতে যেতে চাই এই মুখের জমা খরচ যথেষ্ট আল্লাহতালা বলেছেন যে আমি পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি আর নিশ্চয়ই আমি এই বিষয়টা সবার ব্যাপারে জেনে নেব যেসব লোকেরা মন্দকর্ম করে যাচ্ছে তারা মনে করে রেখেছে যে আমাকে হারিয়ে ফেলবে আমাকে পরাজিত করে দিবে আমার থেকে সে কি হয়ে যাবে অগ্রসর হয়ে যাবে আমাকে পিছনে ফেলে সে সামনে চলে যাবে আমি তার নাগাল পাবো না কারণ আমি তো নগদ ধরি না এদের এখন কিসে ভেবে বসে আছে যে আল্লাহ আমাকে কী করবে না পাবে না আমার টাকা আছে আল্লাহ কী করবেশনিক মিসাইলাল তো আমার আর আছে আমার যখন কাতর হয়ে যায় বিপদে পড়ে যায় তখন দাউল্লাহ মুখলিস আলাহুদ্দিন আল্লাহকে ডাকতে থাকে একেবারে আল্লাহর জন্য দিনকে ডাককে কি করে আবাদতাহ আবার যখন তাদেরকে কি করেন তাকে ডাঙ্গায় নিয়ে আসেন ইদাহম ইরিম আল্লাহ তালা যে উদ্ধার করেছিলেন সে বিপদ থেকে একনিষ্ঠভাবে যে আল্লাহকে সে কি করেছিল ডেকেছিল সব কি হয়ে যায় বলে যায় আপনার অবস্থা দেখি আমাদের ক্ষেত্রে কাফেরদের মতো সেই অবস্থাটা তো না কিন্তু আসলে প্রত্যেকের ক্ষেত্রে এটা ছোটো একটা অংশ আছে আমাদের ক্ষেত্রে আমরা ফাঁকি দিয়ে ধোঁকা দিয়ে পার পেয়ে যেতে পারলে এই একটা স্বভাব নকশের হয়ে যায় যে সেই ফাঁকি দিয়ে ধোকা দিয়ে কি করতে চায় পার পেয়ে যেতে চায়। আমরা নিজেদের কাজকর্মের মধ্যে কোনো কাজ দায়িত্ব সেটিভাবে আদায় করলাম না একটু বুঝ দিয়ে দিলাম সাধারণত কর্তৃপক্ষে এটা উচিত এবং তারা এটাই করেন যে একটু উদারতার সাথে দেখেন সবাইকে সবভাবে চাপালে কী হয় না কাজ তখন একটু ছাড় দেন চশমা পশি বলতে একটু দৃষ্টি না দিয়ে না দিয়ে থাকেন এটা যখন আমরা কি করে ফেলি দেখি আমি দায়িত্ব ঠিকমতো আদায় না করেও আমি ধোঁকা দিয়ে বা তাদেরকে বুঝ দিয়ে বা ওনারা উদারতার কারণে গ্রহণ করে নিয়েছেন আমরা পার পেয়ে গিয়েছি এই যে নষ্টের একটা আর কি অভ্যাস এরপরে এই পার পেয়ে যাওয়ার একটা অভ্যাসটা হয়ে যায় ধরা পড়লে তখন গিয়ে সে একটু সচেতন হয় আর নতুবা পার পেয়ে যেতে চায় পার পেয়ে যেতে চায় আসলে এইভাবে পার পেয়ে কি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে। যাবেকে ধোঁকা দেওয়া যাবে দায়িত্বশীলদেরকে ধোকা দেওয়া যাবে উন্মতকে ধোকা দেওয়া যাবে আল্লাহকে তো কি করা যাবে না ধোঁকা দেওয়া যাবে না প্রত্যেকে আমরা জানি আমি কতটুকু কাজ করতে সক্ষম না জানি না আমার নিজের ব্যাপারে আল্লাহ তো জানেন এরপরে আমার নিজের ব্যাপারে আমার সক্ষমতা অক্ষমতা জানে নিবেন এই ক্ষেত্রে আমি সত্যতা যদি আল্লাহর সাথে না দেখাই মানুষকে বুঝ দিয়ে দেওয়া যাবে যে কোনো কোনোভাবে আর মানুষকে বুঝ দিয়ে দেওয়া এটা এত সহজ যে মানুষ যদি নবিবাহ হয় তিনিও বুঝ নিয়ে নিবেন মুনাফিকরা রসম সাল আলিসামের কাছে এসে কী করেছে উজোর করেছি আল্লাহ বলে দিয়েছেন তাতে উজোর গব করেন আপনি এদের এই দোস্তুটির প্রতি কি দিয়েন না দৃষ্টি দিয়েন না ওদের থেকে মুখ কী করেন ফিরিয়ে তাদেরকে ধরেন না তুমি গেলা না কেন সেটা সমস্যা দেখিয়েছে আপনি জিজ্ঞেস করেন না যে এই সমস্যা কি বাস্তবে তোমার ছিল তোমার তো এই অপশন ছিল তুমি যাও নাই কেন এইভাবে করাকড়িভাবে ধরো কি নাই প্রয়োজন নেই বাতাস্তুম বাতাসীন কাফেরদের ব্যাপারে বলেছে। তোমরা যখন কাউকে ধরো কাউকে শক্তভাবে কি করো ধরো রাজনীতির শক্তভাবে ধরেন না গুনাফেক গুলিকেও কি করেন উদ্বর দেখাচ্ছে আপনি ছেড়ে দেন আর ইদ আপনি কী করেন বিমুখ হয়ে যান তাদের থেকে তাদের এই গুণ দুষগুলির ব্যাপারে তাদের উজুরগুলির ব্যাপারে পুঙ্খানু পুঙ্খানু ধরার কিনে নেই এটা স্বাভাবিকভাবে ধরা হয় কিন্তু এই জন্য নিজের কাছে নিজের কি আল্লাহর কাছে জবাব তার জন্য নিজের কাছে নিজের সৎ থাকার বিষয় একটা নেই আমরা বিপদে পড়লে আমরা কাতর হয়ে যাই বা সংকটে পড়লে বা আমাদেরকে ধরলে আমরা সেই ক্ষেত্রে প্রস্তুত হই সচেতন হই তৎপর হই যদি না ধরা হয় আমরা কী হয়ে যাই নিজেরা দায়িত্বহীনতার পরিচয় দেওয়া শুরু করে দিই এটা একটা সূক্ষ্মরূপ এটা বাড়তে বাড়তে সে কাকেরদের অবস্থা পর্যন্ত গিয়ে পৌঁছ এখন আল্লাহ এই অবহেলার কারণে দায়িত্বহীনতার কারণে অন্যকে ধোকা দেওয়ার কারণে আল্লাহ তালাকে আল্লাহকে ছেড়ে দিবেন আল্লাহর থেকে আমি নিয়ে নিতে পারব হাসিবাল্লা দিন আলু যারা মন্দ কর্ম করতেছে মন্দকর্ম যেই কোনো ধরনের মন্দকর্ম হতে পারে পুকুরির মন্দকর্মও হতে পারে গুণাহের মন্দকর্মও হতে পারে দায়িত্বহীনতার মন্দকর্মও হতে পারে নিজের যেই পরিমাণ এখানে কুরবানি দেওয়ার যোগ্যতা ছিল সেই পরিমাণের ব্যাপারে শৈথিল্য দেখানোর মন্দকর্ম হতে পারে এই মন্দকর্ম করে সে কি ভাবতেছে ইয়াস বিকুনা যে সে ভালো ফল নিয়ে নিবে আমাকে হারিয়ে দিবে এই অর্থ কি সে কাজ করবে মন্দ ফল নিবে কি ভালো মন্দ ফল তো আর নিতে চায় না আমাকে হারিয়ে ফেলবে এই মন্দকর্মের প্রতিদান আমি তাকে মন্দ দেব না ত্রুটির প্রতিদান সে ত্রুটিযুক্ত ফল পাবে না এমন এই এসবি কোন আমাকে হারিয়ে দিবে আরেক মানুষকে ধোকা দেওয়া যাবে সমাজকে ধোকা দেওয়া যাবে জাতিকে ধোকা দেওয়া যাবে আল্লাহকে কি দেওয়া যাবে না ধোকা দেওয়া যাবে আমি কুরবানি দিলাম না আমি কুরবানিওয়ালার চেয়ে কি হয়ে যাব অগ্রসর হয়ে যাব সম্ভব কার কাছে এই বিষয়টা কার হাতে আল্লাহ এমনটা কি হবে না আমাকে হারাতে পারবে না মন্দ কর্ম করে মন্দের ভোগান্তি সে ভুগবে না এটা হবে না আল্লাহ আর ইমান এনেছি শুধু মুখের জমা খরচ দিয়ে সে কি হবে না আর পেয়ে যাবে না এর জন্য তার কি হরত হবে পরীক্ষার মুখোমুখি হতে হবে পরীক্ষা আমি তার থেকে নেব আর পূর্ববর্তীদের থেকেও আমি কী নিয়েছি পরীক্ষা নিয়েছি পরীক্ষা এমনভাবে নিয়েছি যে সপ্তমিথ্যা কি হয়ে পড়েছে পৃথক হয়ে পড়েছে দৃশ্যমানভাবে এমন না যে আল্লাপাক জানেন শুধু দৃশ্যমানভাবে সপ্তমিথ্যা কি হয়েছে প্রকাশিত হয়ে পড়েছে এইজন্য কঠিন যুদ্ধগুলো রসল সাল্লাহ সালাম কি দিয়ে আল্লাহ ওদের বদারু যুদ্ধে জয়ী হয়েছে এখন জয়ী হলে তো জয়ের পক্ষে কি সবাই থাকে বহু যদি না আসে তাহলে মুনাফিকদের ইয়াটা হতো বিচ্ছিন্নতাটা হতো এই কঠিন যুদ্ধগুলো দিয়ে তাবুকের যুদ্ধ কঠিন যুদ্ধ ছিল মুনাফিকদের বিশাল অংশের কি হয়ে পড়েছে পরিচয় প্রকাশিত হয়ে পড়েছে কিসের মাধ্যমে তাবুক যুদ্ধের মাধ্যমে আর যুদ্ধ হলো সহজ যুদ্ধে তো মুনাফিক রাজেতে রাজে রাজি নয় এই জন্য যুদ্ধের বিধানটাও রেখেছেন ইমানের পরীক্ষার জন্য শুধু অন্য সুবিধার ইবাদতগুলো যদি আল্লাহ আল্লাহতাল্লাহ দিয়ে রাখতেন তাহলে পরীক্ষা হতো এখনও তো পৃথিবীতে সুবিধার এবাদতগুলো নিয়ে অনেকে ঢোকার মধ্যে পড়ে রায় নেই কঠিন এবাদতগুলো থেকে যেতে রাজি নেই অন্য এতে তো পরিষ্কার বলেছে যে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে কিনারাই থেকে যদি সুবিধা পায় সে স্থির থাকে আর যদি ফিট না আসে পরীক্ষা আসে সে মুখ ফিরিয়ে চলে যায় ইনকালাবা আলা হারফিন এই যে আলা হারফিন কিছু বিষয়কে কি করা মানা কিছু বিষয়কে অমান্য করা এটা আসলে কি নয় দিন নয় আল্লাহ তালা লোকদের থেকে চান তারা দিন গ্রহণ করবে আংশিক না পরিপূর্ণ পরিপূর্ণি ফিল্মি কাহ পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করবে তোমরা কিছু অংশকে অস্বীকার করবে এমন যারা করবে এদের প্রতিদান হলো দুনিয়ার জীবনে লাঞ্চনা দিন কঠিন আজাবে দিকে নিয়ে যাওয়া হবে এই আংশিক মান্যতা এর কোনো কিনেই । মূল্য নেই অমান্যতার মধ্যে একটা হল এটা যে সে এটাকে অস্বীকার করে না কিন্তু কাজে কাজের জন্য এটাকে কি করে নেয় সে গ্রহণ করে আমি এই কাজ করব এই প্রতিজ্ঞা সে করে নাই এই মানসিকতাটা সে পোষণ করে নাই আমি এটা করতে বাধ্য এটা এইভাবে সে কী করে নাই মেনে মেনে নেয় এই অমান্যতা এটাও কুপুরি বিশ্বাস করে স্বীকার করে করা দরকার ছিল আমি করব এই প্রস্তুতিটা সে কি করে নাই এই সংকল্পটা সে কি করে নাই গ্রহণ করে নাই সংকল্প গ্রহণ করার পরে মেনে নেওয়ার পর তারপরে যদি নিজের দুর্বলতার কারণে কখনো ছুটে যায় সেটা গুণা কিন্তু আমি করব আল্লাহ তালা ফরদ করেছেন আমি এটা কি করব আদায় করব এই সংকল্প এইভাবে গ্রহণ করে নেওয়া যে হ্যাঁ আমি গ্রহণ করে নিলাম আমি এটা আদাই করবো এটা হলেই না এতটুকুও যদি কেউ না করে অবিশ্বাস করতে হবে না অস্বীকার করতে হবে না সে কী হবে না মোমের এখন এরা দেখা দেখবেন আল্লাহতালা যে আসলে কেউ গ্রহণ করেছে কিনা হোক বিপদের এটা বিপদেরটাই তার গ্রহণ করতে হবে আল্লাহতালা যেহেতু বলেছেন যে তুমি ফেরাউনকে গিয়ে কী দাও দাওয়াত দাও সে যত দাম দিকেই হোক তাকে দাওয়াত দিলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে সে তার দাম বিকতার তোমাকে হত্যাও করে দিতে পারে বা আর অন্য কিছু আচরণও করতে পারে তারপর তোমার তাকে তারপরে যারা আল্লাহর সাক্ষাতের আশাবাদী পরীক্ষায় পাশ করবে কে যে কষ্ট বরণ করে নিতে পারবে কে যে আল্লাহর সাক্ষাতের কি আশাবাদী যার এই দৃঢ় বিশ্বাস আছে যে আমি যদি এখানে কষ্ট না করি সেখানে গিয়ে আমার কি করতে হবে বিপদে পড়তে হবে আর এখানে যদি কষ্ট করি তাহলে সেখানে গিয়ে আমি কী পাবো পুরস্কার পাবো এই ব্যক্তির জন্য পরীক্ষায় টিকা কি হবে সম্ভব পরীক্ষার জন্য যে শব্দ এখানে আল্লাহতালা ব্যবহার করেছেন সেটা হলো ফিটনা সেটা হলো কি ফিটনা ফিটনার শাব্দিক অর্থ হলো ধাতুগত অর্থ হলো রূপা বা ধাতব পদার্থকে আগুনের মধ্যে ফেলে গলাং লুহার ধর্ম কি এটা কি ভঙ্গুর হাতে ধরলে ভেঙে যায় এটা শাইয়াল মানে প্রবাহমান হ্যাঁ এটা বায়বীয় কি এটা কঠিন পদার্থ একটা স্বর্ণ একটা কঠিন পদার্থ রূপা কঠিন পদার্থ তাহলে তার ধর্ম কি কঠিন লোহার ধর্ম কি স্বাভাবিকভাবে লোহার কী অবস্থায় থাকে কঠিন অবস্থায় থাকে তার দ্বারা কাজ নেওয়া হয় কী অবস্থায় কঠিন অবস্থায় লোহার ধর্ম হল সে কঠিন পানির মতো কী নয় তরল নয় বাতাসের মতো বায়বীয়হ নয় বালির মতো ভঙ্গুর নয় কঠিন পদার্থ এটা হলো তার স্বভাব স্বর্ণরূপা কী কঠিন পদার্থ এটা হলো তার স্বভাব এখানে কঠিন পদার্থটা কোথায় থাকে থাকে কোথায় তার আবার সব খুনের মধ্যে না লোহা আহরণ করে খনি থেকে স্বর্ণ করে ঘুর থেকে থেকে রূপা করে ঘুর থেকে খন্ডির থাকে কঠিন অবস্থায় থাকে বাকি থাকে কি লোহার সাথে অন্যন্য কিছু কি থাকে মিক্স থাকে করতে হবে এখন সে যে অবস্থায় আছে ওখানে যদি বাথরুম বানায় তাহলে তার উপর কি করবে মানুষের পায়খানা করবে লোহার ঘরের মধ্যে কি করবে পায়খানা করবে এখন তার যে অবস্থা আছে এই লোহাকে এই স্বর্ণকে কে মূল্য মূল্য দিবে তার গাড়ির উপর কী করবে এখন কী করবে বলেন পায়খানা ওখানে বাথরুম বানাতে পারে না জমিদের একটা অংশ কি করবে পায়খানাতে হবে কিন্তু যেতে হবে কোথায় কোন সুন্দরী নারীর কোথায় গলার মধ্যে ঝুলতে হবে এখন ওখানে গিয়ে জন্য তার কী হবে করতে হবে আগুন দিয়ে যেতেই হবে সেটা উপায় নেই আগুনের মধ্যে কি করতে হবে ফেলতে হবে ফেললে তার ধর্ম শেষ তার ধর্ম কি এখন আসছে কি কঠিন আছে কি তরল হয়ে পড়েছে এখন আমাদের প্রত্যেকের কিছু কিছু স্বভাব আছে প্রত্যেকের কিছু কিছু হবি আছে প্রত্যেকের কিছু কিছু কি আছে গর তুমি আসে না নেই এটা আমাদের ধর্ম কিন্তু স্বভাব কিন্তু ধর্ম বলে না প্রত্যেকের স্বভাব এখন আমি যদি সেইভাবে আল্লাহর প্রিয় হতে চাই জান্নাতের উপর যদি হতে চাই আল্লাহর সান্নিধ্য পেতে চাই আমার এই ফিতনার উপর দিয়ে যেতে হবে এই আগুন দিয়ে আমাকে কি করা হবে পুরানো হবে যেখানে আমার ধর্ম কি থাকবে না আমার ধর্ম আমি পরে আবার ফিরে পাব কিন্তু মাঝে আমার কি করতে হবে একটা ফিতনা আমার করতে হবে এগুলো ছাড়তে হবে আমার যে স্বভাব আছে যে অভ্যাস আছে যে রুচি আছে এই সবগুলোকে এমনভাবেই থাকতে হবে লোহা কেমন হয়ে যায় হানি হয়ে যায় তরল হয়ে যায় স্বর্ণ কেমন হয়ে যায় তরল হয়ে যায় তখনই তার থেকে অন্যরা কি হয়ে যায় রেজাল্টগুলো তখন যখন আলাদা হয় সে শুধু তার ধর্মই পরিত্যাগ করে না সে কত দামি স্বর্ণ কত দামি সে কোথায় পড়ে যায় নিচে পড়ে যায় আর অন্যরা উপরে উঠে যায় চিৎনার সময় তার উপর বিপত্তা কোন পর্যায়ে যায় এক তো তার ধর্ম শেষ তার কোনো রুচি তার কোনো স্বভাব তার কোনো হবি তার কোনো সাহেব পূরণ হচ্ছেই না সব মনের উল্টা আবার তারপর অপমানও কি সে এখন কি উপরে না নিচে ঝোলানোর পরে স্বর্ণ ভাই না আর ওই খাদ অন্যান্য জিনিসগুলো কি উপরে ভাসাদু ফায়ুফা জাবাদ যেটা ওগুলো চলে যায় পরে আর ওয়াম মা ইয়াং ফাউন্ডাস লোকদের জন্য উপকারী যে এই বস্তুটা স্বয়ংক সেটা নিচে কী যায় বসে যায় নিচে কী যায় নিচে পড়ে গেলো সব হারালো সে কি করলো হারালো নিচে পড়ে গেলো তখন গিয়ে সে কি কি প্রতি ভরির দাম প্রতি দাম কি পঞ্চাশ আবার দিয়া এটার মধ্যে কোনো কারিগরের নিপুণতা সেখানে আবার কী হয় যুক্ত হয় তখন পঞ্চাশ হাজার টাকা ভরি থাকে তখন আর একটু খোঁচাখুচি তার মধ্যে করা হয় আগুন দিয়ে করা হয় না খোঁচাখুচি আগুন দিয়ে আর একটু খোঁচাখুচি করার পরে এখন হয়ে যায় সে তখন পঞ্চাশ টাকা থাকে না তখন ওই সিল্ক বিল যখন তার সাথে সংযুক্ত হয় তখন তার দাম আরো কি অনেক বেড়ে যায় তখন গিয়ে সে হয় সম্মানের তখন তাকে কেউ আর কী করতে পারে না অবজ্ঞা করতে পারে না তখন সবাই তাকে ভালোবাসে এখন বাথরুমে ফেলে আসবে তাকে কেউ এটা হলো পরীক্ষাটা এই পরীক্ষার উপর দিয়ে আমাদের কি করতে হবে যেটা কাউকে আল্লাহ তালা কী করেন ছাড় দেন না এই অবস্থা নিয়ে নে না এনে ছাড় দিয়েছেন পূর্ববর্তীদের কাউকে ছাড় দিয়েছেন যাদেরকে আমরা স্টার বলেছি তারকা বলি এই যে আইনমায়িকরা মজিতাহিদিন বড় বড় ব্যক্তি যারা তারা কি এই পরীক্ষার উপর দিয়ে যাননি প্রত্যেকেই তার আপন আপন অবস্থায় তারা এই করেছেন তারপর তারা এই এমন দামি হয়েছে আমরাও যদি হতে চাই আসলে এই পরীক্ষায় নিজেকে করতে হবে যার উপর পরীক্ষাটা যে পরিমাণ বেশি আসবে সেই পরিমাণ হবে দামি হবে সেই পরিমাণ দামি হবে আমরা হালকা ফালকা পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে চাই না চূড়ান্ত পরীক্ষাই পাশ করতে চাই চূড়ান্ত পরীক্ষার জন্য চূড়ান্ত এই প্রস্তুতিটা সংকল্প যা সব চলে যায় মা বাবা সন্তান সন্ততি আত্মীয় স্বজন বাড়িঘর ব্যবসা বাণিজ্য কেরিয়ার ফিউচার আরো কি আছে সব বিসর্জন সব ছাড়লাম শুধু কার জন্য আল্লাহর জন্য তো হন গিয়ে কি আব রাজি আল্লাহ তাল চাঁদা চাওয়া হয়েছে কী দিয়েছেন রাসুল্লা তবুকর সময় কি চাচ্ছেন চাঁদা চাঁদা উঠাচ্ছেন যুদ্ধের খরচ সংগ্রহ করতেছেন সবাইকে বলতেছেন যে যা আসে যা পারো নিয়ে আসে আল্লাহ কি করছেন সব নিয়ে এসেছে ঝাড়ু পর্যন্ত নিয়ে ঝাড়ু আর এখন নেই করে কি রেখে আসতে আল্লাহ আল্লাহ রসুল সবটাই গ্রহণ করেছে এমন আমরা কখনই খালিটা হব আল্লাহর জন্য আসলে প্রত্যেকে নিজের ব্যাপারে আমি কতটুকু সারতে পেরেছি আমার চলার চলাই আমাদের জন্য এখন শুরু হয় না আমার চলা শুরু হবে তো তো ওখান থেকে এখানে তো আমি শুধু পানিতে নামি নামি নামি না নামি হাঁটু পানিতে নামি আবার উঠে যাই ডুব দেয়নি তো এখনো ডুব দিয়েছি শরীর ভিজানো হয়ে গেলে আবার একটা কী পেয়ে যেতাম যেতাম একটা স্বস্তি পেয়ে যেতাম এই যে গোসলের জন্য না আমরা পুকুরে গিয়ে গোসল করি নদীতে গোসল করি শীতের দিন কেমন লাগে থাকে খারাপ লাগতে থাকে পর আর এসে লাগে একটা তাপ আছে যেটা দিয়ে দেওয়া হয়ে গেলে তাপটা দেখা শুরু তখন হয়ে যায় স্বস্তির মধ্যে একটা কাজ সম্পন্ন হওয়ার একটা তৃপ্তিতা আছে আমি যাব আমরা আসলে শুরুই করিনি মানে আমরা কি করি নেই চলা শুরুই করি নি কখন শূন্য হয়েছি আমি শুরু হবে আমার কখন থেকে যখন আমি কি হব শূন্য হব আবতু তু আজা আব তু হলবাদ ও গাই সবতামান্না দিল সে রোৎসৎ আমার সব আশা আকাঙ্ক্ষা সব চাহিদা আমি থেকে কি করছি ঝেড়ে ফেলে দিস আল্লাহ এবার আপনি এসে যান এখন আমি কি পরিষ্কার হয়েছে। আল্লাহ আসবেন কখন পরিষ্কার আমি হতে পারি পরিষ্কারই হলাম আল্লাহ আমাকে দিবেন কি অপবিত্র পাত্রে দুনিয়া ভরে রেখেছি সাথে ভরা গুনাহে ভরা দুনিয়া এবং সাহের সাথে ভরা থাকলেই তো আসে না আর গুনাহে ভরা এখনও আমি আর গুনের স্বভাবগুলিও কি করতে পারতেছি না ছাড়তে পারতেছি না এই অবস্থায় কিভাবে আশা করি যে পবিত্র বস্তু এখানে রেখে দেওয়া হবে আল্লাহতালার বস্তুর দাম আল্লাহর কাছে নেই আল্লাহর নিয়ামতের দাম আল্লাহর কাছে নেই আমি এটাকে যতই চাই আমি যদি নিজের ভান্ডকে পরিষ্কার না করতে পারি এই ভান্ডের মধ্যে দিবেন একজন বিখারী একটা বিষাক্ত ময়লা আবর্জনাযুক্ত ভাইরাসযুক্ত পাত্র নিয়ে খাবার চাচ্ছে একজন দানকারীর কাছে সে কি এই ময়লার পাত্রের মধ্যে খাবার দিয়ে দিবে দিলে তো সে আরো কি হবে অসুস্থ হবে সমীচিহ্ন না তাকে দিয়ে দেওয়া এই পাত্রের মধ্যে তাকে এখন কী করতে হবে এই পাত্র ধুইতে হবে আমরা পরিশুদ্ধ তো তখন না হচ্ছি আসলে কাজের আমরা কি হয়নি উপযুক্ত হয়নি কাজের তলা যেন আমাদের শুরুই হয়নি এখন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন কখন থেকে আমরা শুরু করব চলা পরশ্রু পরশু শনিবার মঙ্গলবার আসলে দরকার এখন থেকেই চলা কি করা যারা শনি মঙ্গল করে ওদের আর কি হয় না চলা শুরুই হয় না যারা চলা এখন থেকেই শুরু করে বাস চলা কি হয়ে যায় শুরু হয়ে যায় যে এখন থেকে আমি চলা শুরু করলাম এক সেকেন্ডের বিষয়। আল্লাহর সাথে সেই প্রতিজ্ঞা করে নেওয়া যে হ্যাঁ আমি ছেড়ে দিলাম সব আল্লাহ তো জানেন আমার কি দুর্বলতা আছে আমার কি সক্ষমতা আছে আল্লাহ জানেন না আমি তো জানি বা সেই হিসাবে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিলাম আমি কোনো মানুষের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার প্রয়োজন নাই মানুষের কাছে জানানোর প্রয়োজন নেই যে হ্যাঁ আমার বদভ্যাসগুলো আমি ছেড়ে দিলাম আমার করণীয় কর্তব্যগুলো দায়িত্বগুলো যেগুলো আমি পরিপূর্ণ একশো আদায় করবো এখন থেকে হ্যাঁ অন্যরা মাস যারা দায়িত্বশীল যারা উমারা তারা একশো করবে আমি করলেই হবে কেন আমি অবস্থায় তার উপর যেই হুকুম আমার উপর তো এই হুকুম না ভিন্ন হুকুম আমি এখন থেকে আমার দায়িত্ব কি করব আদায় করব দিনের যতটুকু সক্ষমতা আছে কারণ এখন যেই অবস্থা আমার সম্পূর্ণটুকু সক্ষমতা প্রয়োগ করা এখানে আমার ফরজ হয়ে আসে না ঠিকই আমি সেইভাবেই লাভবায়িক করবো আর আল্লাহ তালা আমাকে সেইভাবে কবুল করতে সক্ষম নন সক্ষম কেউ না দেখলেও আল্লাহ সেইভাবে আমাকে আমাকে দিয়ে সেই কাজ কি করবেন নিয়ে নেবেন তেমন আর বানিয়ে দেবেন আমাকে মাং কানা ইয়ারজু ক আল্লাহি যে আল্লাহর সাক্ষাতের কি আশাবাদী আমি এই সব বিনিময়ে তার থেকে চাই আল্লাহর থেকে কারো কাছে বলার প্রয়োজন তো নেই আল্লাহর সাথে সাক্ষাতের নির্দিষ্ট সময় অবশ্যই আসতে কী করবে আসবেই যদি আল্লাহর সাক্ষাতের আশাবাদী হয়ে তুমি কাজ সম্পাদন করে থাকো তাহলে তুমি নিরাশ হওয়ার কিছু নেই নগতি তোমার ফল পেতে হবে না আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবেই ফাইন আজাল আল্লাহি আল্লাহর সাথে সাক্ষাতের নির্দিষ্ট সময় লাতিন নিশ্চিত আসবে ওহু আসামি অহল আলিম তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত দিল দিয়ে যা বলতেছে সেটাও শুনতেছেন দিলের অবস্থাটাও তিনি কি করেন জানেন আর অবস্থার পিছনে আরো গভীরে যা আছে সেটাও কি করেন সিররা আখফা তিনি গোপন বিষয়টা জানেন এর চেয়েও যেটা সেটাও কি করেন ওমাং জাহাদামা ইউজাহিদুল এই বিষয়টা জানিয়ে দেওয়ার পর আমরা তো ছিলামজ্ঞ এই বিষয়টা আল্লাভ পরিষ্কার করে দিয়েছেন এখন বলতেছেন কেউ যদি চেষ্টা করে ওমাং যাহাদা কেউ যদি কি করে মুজাহাদা করে কষ্ট করে জেহাদ মানে শুধু চেষ্টা করা না কি করা কষ্ট করা চেষ্টা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় আর কি হয় কষ্ট হয় আমরা কোন পর্যায়ের চেষ্টা করি কষ্ট না হয় যতক্ষণ চেষ্টা যেই পর্যায়ে গেলে কষ্ট শুরু হয়ে যায় এখনই তেল বের হতো এখনই আবার ঢিলা দেওয়া দিই এতক্ষণ তো মেশিন সরিষার মধ্যে কি করে ঘুরে না পরে এটা চাপ লাগে একটা সাথে চাপ লেগে তারপরে একটা সময় আসে এমন চাপ সৃষ্টি হয় যে ভিতর থেকে কী বেরোয়া শুরু হয় এখন এখন আবার ফর্স্ট করে দিচ্ছে হলকা করে এখন বের হবে যখন চাপ তেল বের হওয়ার সময় তখন কি করা শুরু করে দিচ্ছে যা হাঁটা একটা মানুষ এমন চাপে ফেলতে হয় যে কষ্টের কিছু বের হতে থাকে তখন সে আশা করতে পারে তার দ্বারা কি হবে কিছু হবে পেতে হলে আল্লাহ তালা রাস্তা খুলে দিবেন কখন যখন সে সেটার জন্য সেইভাবে কষ্ট করে দুনিয়ার কত কাজ আমাদের দ্বারা হয়েছে খেয়াল করে দেখেন অবহেলার সাথে কোনো কাজ হয়েছে না সেটাকে সেইভাবে ধরতে হয়েছে যখন সেইভাবে এটে চেপে ধরা হয়েছে তখন কাজটা হয়ে গেছে আর সেভাবে এটে চেপে ধরা হয়নি কাজটা হয়নি আরও অনেক কাজ হয় না কেন কারণ সেভাবে এটে চেপে কী করি না ধরি আর যেটা হয় সেটা দেখা যায় ওইভাবে ধরা হয় দিনের বিষয়টাও এমনি নিজের জন্যই করবে এমন না যে সেই কষ্ট করতেছে চাপ সহ্য করতেছে আর চাপের চোটে তার ভিতর থেকে কি বেরিয়ে যাচ্ছে রস বেরিয়ে যাচ্ছে এটার উপকারিতা অন্য নিয়ে নিবে না সম্পূর্ণ পাবে নিজেই পাবে তার ভিতরে যদি এই রস থাকতো সে নষ্ট হয়ে পড়ছে শেষ হয়ে যেত বের করে দিয়েছে সে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়েছে স্থায়ী হয়ে পড়েছে আল্লাহর জন্য কুরবানি দিয়ে দেওয়া এর অর্থ কি এটা খরচ হয়ে গেল না স্থায়ী হয়ে গেল কষ্ট করে নিল এর অর্থ কি কষ্ট শেষ সুখ হয়ে গেল আর সুখ ভোগ করে নিল সুখ শেষ কষ্ট হয়ে গেল এবং জাহাদা আর যে কষ্ট করবে যা চেষ্টা করবে যাহাদার উভয়টা অর্থই এবং উভয় অর্থ সঠিক যা কষ্ট করবে যা চেষ্টা করবে সে কষ্ট নিজের জন্যই করবে চেষ্টা নিজের জন্যই করবে জগৎবাসীদের থেকে আল্লাহ তালা অমুখাপিক্ষি আল্লাহ ঠেকে আছে আমার আপনার প্রতি আল্লাহ মুখাপিক্ষিত আছে যে তুমি না করলে তো হবে না তুমি মুসলমান তুমি যদি এ কাজ না করো কে করবে কাফেররা করবে আল্লাহ তালার বিধান এটাই তোমরা যদি মুখ ফিরিয়ে নাও অন্যদেরকে দিয়ে আমি কী করবো কাজ নিয়ে নেব দিল কওমান গায়ে রাখুন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তোমাদের বাদ দিয়ে ভিন্ন জাতি দিয়ে ভিন্ন জাতিকে পরিবর্তন করে আনবেন ইস্তাব দিল কওমান গায়ে রাখুন চুমালা কোনো আমা তোমাদের মতো ঢিলে তালে হবে না কী হবে না এমন অবহেলাকারী হবে না আর এই পরিবর্তন করে ফেল্লার দ্বারা তোমরা আল্লাহর কিছুই আল্লাহর কোনো ক্ষতি করতে আল্লাহ আল্লাহন আল্লাহ আল্লাহ তালা জগতবাসীদের থেকে অমুখাপেক্ষী মানে কাজ যেটা কি আল্লাহর না আমার এরপর আল্লাহ তালা নিজের দিকে সম্বন্ধ করতেছেন যে আমার কাজ কত বড় সম্মান দিচ্ছেন আমাকে কত বড় মূল্যায়ন করতেছেন তারপরও আমি কি করতেছি বিস্তার হচ্ছি কি পরিমাণ নিজেকে আমি ভুলে থাকতেছি কি বেদামি ছিলাম আমাকে আল্লাহ তালা কি দাম দিতে চাচ্ছেন আর সেই জায়গায় আমি আবার নাকসাত খাচ্ছি যারা ইমানেছে সৎকর্ম করেছে তাদের মন্দ বিষয়গুলো আমি দূর করে দিই মানুষ দুনিয়ায় চলার চলতে গেলে যত চেষ্টাই করুক যত প্রতিজ্ঞাই করুক তারপরেও দেখা যাবে যে যথাযথভাবে সে কি করতে পারে না ছে সে খুব চেষ্টা করেছে এত হুট তৎপরতার সাথে আগে ঘুমিয়ে পড়েছিলো ঠিকমতো উঠেছে সব করেছে তারপরও করার পরে দেখা যাবে না যেমন করা ছিল তেমন হয়নি এই যে তেমন হয়নি এটা কি হলো একটা হয়ে গেল না বেয়া থেকে দিতে ভালো হাজিরা দিতে এসে হয়ে গেল বেয়া হয়ে গেলো এই বেয়া দুবি বেয়া কিন্তু আমরা করতেছি আল্লাহর সামনে হাজিরা দেওয়া আল্লাহর সামনে কতম কথমের যে আদব নামাজের দাম এই রক্ষা করি কিন্তু এই নামাজটাও কি না করার হুকুম না করার হুকুম না এটাও ভালো সর্বসম্মত মত না এটা তাহলে এটা কী হবে এই যে আমরা বলি বেয়া দির চেয়ে হাজির ভালো কারণ এই বেয়া দির চেয়ে হাজিরটা ভালো ছিল এই গাইর হাজির চেয়ে বেয়া কি ভালো নয় কিন্তু এই যে বেহাদবি হয়ে গেলো এই বেয়া দিটার ব্যাপারে আল্লাপাক যে ইফান এনেছে কাজ করেছে কাজটা তো করেছি আমি এক কাজে করেছি না রাসনের করিগার বাইরে করেছি আল্লাহর দিনে করেছি করেছে সে বাহ্যিকভাবে কাজটা সম্পাদন করে দিয়েছে তাদের মন্দ কর্ম আমি কি করে দিব দূর করে দিয়েছি মন্দটা ঢেকে দিব না মন্দটা কি করবো আমি ডেকে দিব মন্দটা প্রকাশ করবো না মন্দটা ধরবো না যা ওটা ভাব দেখলাম না অবহেলা কি করলি আর আরও নেই দেখলাম আর এটাই এক সময় হাসারের মাটি কি করব। এই মন্দ কাজগুলিতে মন দই হয়েছিল এই যেহাদের কাজ করা এটা মন দই হয়েছিল কারণ আমাদের মতো লুকে করার কারণে মন্দ হয় না এটা মন্দির হয়েছিল আমি তো করেছি সর্বোচ্চ কাজেই কিন্তু দেখা যাবে চূড়ান্ত ফলে আসলে হয় হয়নি মন্দই হয়েছে আরোষ গ্রহণ করে ফিরে তারা আরো করে তাদের মনের মধ্যে একটা গৌরব আসছে যে আমরা আল্লাহ আরোষ গ্রহণ করতেছি আল্লাহ তালা বলছে নিচের দিকে তাকিয়ে দেখো নিচের দিকে তাকিয়ে দেখে আরো সে ধরে তারা ঝুলে আসে আল্লাহ দিনের কাজ আমরা করতেছি না দিনের আমরা রক্ষা পাচ্ছি এই যে মন্দ কাজগুলো গুলো হচ্ছে তাই না আমরা করতেছি না আমাদেরকে সুরক্ষা দিতেছে এই মন্দ গুলোই হাসাটা হয়ে যাবে মেকিতে পরিণত হয়ে যাবে কি যাবে এক সময় যেমন হিসাব শেষ কিছু মানুষের এই লোকদের মন্দ কাজগুলিকে পরিণত করে দেবেন আল্লাহ এই কাজগুলি কি হয়ে যাবে আসলে জাকাত হয়েছে জেহাদ হয়েছে এই জন্য তো আমাদের বেশি পণ্ডিত যারা আমাদের কাজগুলি দেখি করতে পারে না না যে এটা হয় কি আল্লাহ তো ঘোষণা দিবেন কখন মাঠে এর আগে বুঝে আসবে কীভাবে এই জন্য অনেকের বুঝে আসে না নেকালে বসে আসে না করে আমাদের এই নেকাল না হওয়াটাই একটা কি কাজ এই যে কি করতেছি আমি শর্টকট করতেছি এখানে দৌড়ঝাপ করতেছি চেষ্টা করতেছি আন্দারি মি, মি তার মি খারাস এই পথের মধ্যে তুমি শর্টকট করতে এখানে এটা এখানে তুমি চুলকানি চুলকাইতে থাকো এখানে তুমি ফিলতে থাকো শেষ সময় রাখ পর্যন্ত তুমি কি হয় না অবসর এই অবস্থায় ছটানীয় অবস্থায় যদি হয়নি কিছু মরতে পারো আল্লাহ আমি তাদের মন্দক দূর করে দিবান তারা যে কর্মগুলো করছিল এর উত্তম বদলা আমি কি তাদেরকে দান করব। এর সামনে সামনে আরো পরিষ্কার বলতেছেন আল্লাহ দেখেনা যে তাদের সাথে কি আচরণ করবে সদ আচরণ করবে তারা যদি তোমাকে চাপ সৃষ্টি করে আমার সাথে এমন বিষয় কে শরিক বানানোর জন্য যেই বিষয়ে তোমার কি নেই দলিল নেই আল্লাহর সাথে শরিক আছে এর কোনো দলিল আমার কাছে আসে এবং দলিলহীন বিষয় এর জন্য যদি সে তোমাকে কি দেয় চাপ দেয় সালা তুতি রেহমা এ কথা কি করবে না মানবে সদাচরণ করবে কিন্তু যুক্তিহীন কথা দলিলহীন কথা আল্লাহর ক্ষেত্রে কি করবে না মানবেন ইলাই আমার জিয়া আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে উন হুকুমা মালুম কি করতেছিলে এটা আমি জানিয়ে দিব তোমার কাজ এর ফল কি এটা কী উপযোগী হয়েছে কাজ হচ্ছিল না হচ্ছিল না পুরো বিষয়টা আমি তোমাকে কি করব। তখন জানিয়ে দেব আমার কাছে আসার ফলাদ যারা ইমান এনেছে সৎকর্ম করেছে আবার পূর্বের কথাটা আল্লাহ তালা রিপিট করতেছেন দেখেন একটা মূলনীতি বর্ণনা করে দিয়েছেন যে আমি তাদেরকে নেকরদের অন্তর্ভুক্ত গণে নিব কথাটা কি খেয়াল করেন যারা ইমান এনেছে করেছে আমি তাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে নেব ন্যাক কাজ করলে তো সে ন্যাক্কারদের অন্তর্ভুক্ত আছেই আল্লাহ তালা ফল ঘোষণা করতেছেন তার ফল কি হবে নেক্কারদের অন্তর্ভুক্ত আমি করে নেব তাহলে নেকাজ করলে কি হয়ে যায় না যায় না কিন্তু নেক কাজ করলে আল্লাহ নেকরদের অন্তর্ভুক্ত করে নেবেন এখন যে আমাদেরকে বলা হয় তুই যে নামাজ পড়তেছ নামাজ পড়তেছিস জানিস এটা কবুল হয় না না হয় এটা হয় না আদব হয় না জানি না কিন্তু করেছেন যে নামাজ পড়তেছে আমি তাকে নামাজই গুনে নেব আল্লা পাওয়াদা কি বলেছেন যে নেকাজ করতেছে আমি তাকে নেককার বন্য করে নিব নেকালদের দলবদ্ধ দলভুক্ত করে নিব আমাকে সুতরাং আমার নামাজ হয় না না হয় আমি জানি না কিন্তু আল্লাহ কাদা করেছেন যে আমাকে নামাজ দি হিসাবে কি করবেন হাঁসারের মাঠে ওঠাবেন আমার রোজা হয় না না হয় আমি জানি না কিন্তু আল্লাহ পাখা করেছেন কি করবেন আমাকে রোজাদার হিসাবে হাঁসের মাঠে ওঠাবো লালু দেখাল কত বড় অসুসংবাদ আমাদের জন্য আসলে কিন্তু এই ধোঁকা আমাদেরকে অনেকে দেয় যে তোমরা যে এই কাজ করতেছ এই কাজের দ্বারা কি হবে আল্লাহর নির্দেশ এই কাজ করা কি হবে আমি এই কাজ করতেছি এই কাজ হবে এটাই আমার জন্য দেখেছি কানজি রহমতুল্লা ওনাকে এক লোকে জিজ্ঞেস করছিল নামাজ পড়লে কি হয় উনি বলে না অনেকে যে এই কোরআন পড়লে কি হয় নামাজ পড়লে কি হয় দিন পালন করলে কি হয় তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল নামাজ পড়লে কি হয় কারণ তিনি কি জবাব দিচ্ছেন নামাজ পড়লে নামাজ হয় এর চেয়ে বড় কথা আর কি নামাজ পড়লে কি হয় নামাজ হয় তা আমার জন্য নামাজ হলো এর বড় বড় কথা আর কি আমাদের এই চেষ্টা করার দ্বারা আল্লাহর পথে কি হয় চেষ্টা হয় আমার এই কুরবানির দ্বারা আল্লাহর পথে কি হয় কুরবানি হয় আমার এই খরচের দ্বারা আল্লাহর পথে খরচ হয় এটাই তো যথেষ্ট এরপরে কি লাগবে সেটা তুমি চিন্তা করো গিয়ে আমার দরকার না আল্লাপাক ওয়াদা করেছেন তুমি যেটা করে করতেছ আমি তোমাকে সেই দলের অন্তর্ভুক্ত করে নিবে সুতরাং বাহ্যিকভাবে এই কাজটা করার সক্ষমতা আবার আছে না না কবুল করার ক্ষমতা আমার সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষমতা আমার বাহ্যিক কাজটা করার ক্ষমতা তো কী আমার আমি কাজটা সম্পাদন করে দিলাম ওই যে ভাই বলেছিলেন গতকাল যে সেই স্ট্যাটাস অনুযায়ী আমি আমার নিজের কাজটা দিলাম সাহাবাহিক যেই স্ট্যাটাসের ছিলেন তাদের জীবন চলা যেই পর্যায়ে ছিল আমি আমার বাহ্যিক অবস্থাটাকে সেই পর্যায়ে নিয়ে গেলাম দুনিয়ার ভূগ বিলাসিত থেকে এতটুকু দূরে থাকলাম কষ্টটা এই পরিমাণ স্বীকার করে নিলাম আমি নিজেকে সেই পর্যায়ে উঠিয়ে নিলাম আমি সাহাবি হতে পারবো না আল্লাহ ওয়াদা করেছেন কি যে তাদের দলের ভুক্ত তোমাকে আমি দলের অন্তর্ভুক্ত করিনি তাহলে কি অসম্ভব এখন তাদের মতো হওয়া সেই বাহ্যিক অবস্থাটা আমি গ্রহণ করতে পারবো আমাদের দায়িত্ব এটাই এই বাহ্যিক অবস্থাটা গ্রহণ করা এর প্রকৃত রূপকে দিয়ে দিবেন আল্লাহ তালা দিয়ে দিবেন আমরা সুয সুরোধ করবো ছবি করব করবো এর ভিতরে যানকে দিয়ে দিবেন এটাই আহ্লাথের মধ্যে এমন একটা কারবার ঘটবে যে এক লোককে নিয়ে আসবে জান্নাতে বাসায় একটা ছবি নিয়ে আসবে আল্লাহ তালার সাথে সাক্ষাতের পর জান্নাতের মধ্যে এক বাজার থাকবে ওই বাজারের মধ্যে অনেক ধরনের ছবি নায়ক নায়িকাদের সুন্দরী নারীদের ছবি থাকবে ঘরের ভিতরে তো তার শহর আছে তারপরে ওই ছবিটাও তারকে মুক্ত করবে এত সুন্দর মানে এটা দেখাটাও তার জন্য একটা আনন্দের বিষয় এই জন্য নিয়ে আসবে নিয়ে আসবে ছবি এটা ইয়ে হাজিদের বিবরণে এসেছে নিয়ে আসার পরে ঢুকবে এই ছবিটা তার জন্য স্তরে ব্যক্তি হয়ে হোর হয়ে তার যে ফটো দেখার জন্য সে পাগল ছিল সেটা যদি বাস্তব হয়ে পরিণত হয়ে যায় তার আনন্দটা খুন পর্যায়ে গিয়ে পড়বে কল্পনা করতে পারি এটা সেই জন্য অতৃপ্তি ভোগ করতে হবে না সেখানে অতৃপ্তি অতৃপ্তি নয় এই অতিরিক্তি সেখানে থাকবে আমাদের কাজ হলো কি করা ছবিটা বানানো ছবিটা নিয়ে আসা কে এটাই সবগুলি কাজের ক্ষেত্রে আমাদের শুধু সুরক্ষা আমরা কার সুরত ধরেছি রাসুল সাল্লাল্লাহ এইভাবে করেছেন সল্লো তোমার সল্লো সেইভাবে আমরা নামাজ দেখছি যে না মন লাগিয়ে রাখার চেষ্টা করি পবিত্রভাবে নামাজ ওই ধরনের রাসুল সাল্লাম আল্লাহ যেই পরিমাণ সান্নিধ্যে ছিলেন সেই পরিমাণ আমরা অনুভব করি সুরতটা তো আমরা সেটা এটাকে বাস্তবতা আপনি কি করেন আল্লাহ করেছেন এটা যারা বিশ্বাস করেছে আর ন্যাকামল করেছে ন্যাকামল করেছে মানে ন্যাকামলের সুরত বাস্তবায়ন করে দিয়েছে প্রকৃত ন্যাককারদের দলে তাকে আমি সামিল করব আমি যে নিজেকে যে স্ট্যাটাসে নিয়ে যাব। সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে হাসারের মাঠে মানুষ শ্রেণীবদ্ধ হবে প্রত্যেকে এক একজনকে এক এক নেওয়া হবে কী হিসাবে আমল হিসাবে এই আমলের সিরতগুলো হিসেবে যার যেই ছিল সেই সিরো ওয়ালাদের সাথে তাকে দুনিয়ার মধ্যে ডেলি দুইটা রুটি খেয়ে বাঁচত আর বেশি কিছু খায় নাই সারা পৃথিবীর মধ্যে আল্লাহ আচরণ করে দেবেন সে পেয়ে গেল দুই রুটির এক পুরস্কার আবার দেখা গেছে যে ডেলি সে এক পাড়া তেলাওয়াত করছে পৃথিবীর এক পাড়া তেল করে জমা করবেন এদের দলের আর একটা পুরস্কার পেয়ে গেল এখন হাসপাতাল মাঠে দেখেন না পরীক্ষার মধ্যে বা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কোন কোন ছাত্র দেখা যায় দুই তিনটা কিনে পুরস্কার নেয় আর কেউ একটাও পায় না হাসপাতাল মাঠে দেখা যাবে এক একটা নেমামলের উপর এক একবার পুরস্কার দেওয়া শুরু হয়ে যাবে এক এক দলের অন্তর্ভুক্ত এক একজন হবে তখন দেখা যাবে যে একজন বিভিন্ন নেকামলের সময় বারবারে দাঁড়াচ্ছে সে বারবারই পুরস্কার নিচ্ছে বারবারই পুরস্কার নিচ্ছে বিভিন্ন কষ্টের কাজগুলি বিনিময়ে বারবারই নিচ্ছে এক একজন আর এক দুজন হবে আমার রপ্তান হতো আল্লাহ যদি কবুল করে একদিঘার হতো উঠবো অন্য দেখে দেখে তামাশাই দেখবো থাকানোটাও হেসে যা যদি পুরস্কারের অনুষ্ঠানে এখন হাসলের মাঠে সবার সামনে এই পুরস্কারটা আমাদের জন্য তো ওই রূপটা ধরা তো সম্ভব হয় আমরা এখন দুনিয়ার মধ্যে এই রূপগুলো কি প্রকাশিত না রাসুল সালেসিমের হালত কী ছিল সাহাবাহিকেরামের হালত কী ছিল আমি আমার পূর্ববর্তীদের যাকে পছন্দ হয় তার মতো হওয়ার জন্য সে যে যে কাজগুলো করেছেন সেগুলো নিজের জন্য নির্বাচন করে নিতে পারে ঠিকই তার সাথে হাসলের মতো উঠবে সাইফোস আমার সাথে আমি উঠতে পারা চাই অথচ আমার তো টাকা পয়সা নাই তাকে আল্লাহ তারা যেই পরিমাণ দিয়েছিলেন সেই পরিমাণের টাকা সেই কী পরিমাণ কুরবানি করেছে আল্লাহ কি তার বেশি ছিল আমার কম ছিল এই কারণে আমাকে কোনো কিছুতে বাধ্য করে ফেলেছেন আবুকর সম্পদ কি বেশি ছিল অমর থেকে কি বলেছিলেন আবু অকর আজ আমি আবুকারের থেকে কি করবো কারণ যুদ্ধের জন্য কি সংগ্রহ করতেছেন চাঁদা আর যুদ্ধের জন্য তো কি দিতে হবে টাকা দিতে হবে সম্পদ দিতে হবে আর আবুকারের তো কি পরিমাণ সম্পদ নেই আমার সমাণ সম্পদ নেই আমি অর্ধেকও নেই আমি অর্ধেক দিয়ে দিব তাহলে তো বিশাল দেওয়া হয়ে যাবে আবহাওয়াটা পারবে না এই ক্ষেত্রে কমপক্ষে আমি কী হব আবহাওয়া চেয়ে আগে বেরো এই কিনে আত্ম প্রবুল্লতা নিয়ে তৃপ্তি নিয়ে তিনি অর্ধেক মাল টেস্ট করে দিয়েছেন দিয়ে দেখে আবহাওয়া কিসেই ঘরে রাখেননি রসম কোনটাকে মূল্যায়ন করতেন অর্ধেকে পাল্লা দিয়ে মোজন করছেন যে অর্ধেকের ওজন কয় কেজি হলো আর ওই সবটুকুর ওজন কয় কেজি হলো একজন নিয়ে এসেছে অর্ধেক আর একজন নিয়ে এসে সম্পূর্ণ এটা হলো দেখার কিছু এখন আপনার কাছ থেকে হাঁস এইটা যদি তিনি যেমন কোরবানি দিয়েছিলেন পৃথিবীর সুখ সুবিধার রাজকীয়ভাবে জীবনযাপন করার হাতছানি তার ছিল না সেগুলোকে উপেক্ষা করে বনে বাজারে পাহারে অন্দরে এই গুহায় এই বিপদের জীবন তিনি কী করেছেন আল্লাহর দিনের জন্য যাপন করেছেন এই কারণে তিনি মর্যাদাশীল রয়েছেন এখন কেউ নিজের এই সুবিধাগুলো তার সাধ্যে যেই সুবিধাগুলো আছে সেইগুলোকে দিনের জন্য কোরবানি দেওয়ার সক্ষমতা রাখে না সম্পদ সেই পরিমাণে না থাকে বরং তার চেয়েও বেশি কী কেউ উনি নিজেকে কোরবানি দেওয়ার কে রাখে যোগ্যতা রাখে কেন তার চেয়ে আগে বাড়তে পারবে না কেন তিনি ছিলেন যে তার চেয়ে আগে বাড়তে পারবে না এখনও সক্ষমতা কী বাড়তে হবে রাগে বাড়তে হবে তার মতো সম্পদ থাকতে হবে না সম্পদ ছাড়াও পারবে এই জন্যই শরীয়তে এই বিধান না যে তুমি সম্পদ উপার্জন করে তারপরে বিলিয়ে পরীক্ষায় পাশ করো যাতে সেটা কে কি করো বিসর্জন দিয়ে পাশ করো নিয়মত এটাই এটা না না ওইটা যে আমি উপার্জন করে তারপরে সাহসন্নত হয়। তারপরে এই খরচ দিনের অনেক উপকার হবে তখন মানুষ আমাকে বাঁধ বা দিবে তখন আমি গিয়ে আমার যাতাশীল হবে মানুষের বাঁধবার সাথে তখন সম্পর্ক রাস্ত বলেছেন অনেক এমন ব্যক্তি আছে যে তারা কোনো মজলিশে উপস্থিত হলে তার থেকে পরামর্শ নেয় না কোনো উপস্থিত না থাকলে তার ব্যাপারে কেউ খোঁজ নেয় না কাছে সুপারিশ করলে সুপারিশ কবুল হয় না অর্থনৈতিক অবস্থা হলো জীর্ণ শীর্ণ চাদর নেই অর্থনৈতিক অবস্থা এই সামাজিক অবস্থা এই সে শপথ করে আল্লাহ তারা করেন তার সম্মান করে তার কথাটা পূরণ করে দেন আল্লাহ তার মূল্য এই পরিমাণ তারপরে মিনহুম একজনের নাম্বর শুন এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে ওই লোকটা একজন লোকের কথা নির্দিষ্টভাবে নারায়ণে মালেকা না কথা বলেছিল সেটা ভিন্ন আর একটা কথা জানা জানিয়ে দেওয়া হচ্ছে না এটা ছাড়াও ভিন্ন বারবার বিভিন্ন ঘটনা ঘটছে এইগুলো